জয়েন্ট ডক্টর জাকের নাহিক দেখুন অর্ধাঙ্গিনী নাতিত্বাঙ্গিনী প্রতি রবিবার রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে নেটওয়ার্ক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 আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিখাত আলহামদুলিল্লাহ ও বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা বাংলার আয়োজনে আপনারা যারা আমাদের অনুষ্ঠানে শেয়ার করছেন শুরুতেই আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত সুপ্রিয় দর্শক ভাই বোনেরা আপনারা জানেন আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু করেছি আর সেই বিষয়টি হচ্ছে একজন আদর্শ মুসলিমের করণীয় বর্জনীয় সুপ্রিয় দর্শক আদর্শ মুসলিমের করণীয় বর্জনীয় ক্ষেত্রে আমরা দশম যে করণীয় সেই করণীয়টি আলোচনা শুরু করেছি সেটি হচ্ছে একজন আদর্শ মুসলিম ব্যক্তি তিনি সুনাদ সলাদগুলো এবং নফত সলাগুলো আদায় করবে শুধু ফরজ সালাত আদায়ের উপর নির্ভর করবে না বা শুধু ফরজ সলাত আদায় করাই যথেষ্ট মনে করবে না সুপ্রিয় দর্শক আমাদের মধ্যে একটি প্রবণতা কাজ করে সেটি হচ্ছে শুধু ফরজ আদায় করলেই আমি মনে করি আমার দায়িত্ব শেষ হয়ে গেছে। ফলে অনেকেই দেখা যায় ফরজ আদায়ের মতো দিয়ে তিনি আর শূন্যতার প্রতি গুরুত্ব আরোপ করেন না বা শূন্যতা আদায় করেন না এটি ঠিক নয় বরং রেসলুল্লাহ সাল্লাউল ইসলাম তার সাহাবিদেরকে যেই দিক নির্দেশনা দিয়েছেন সেই দিক নির্দেশনা হচ্ছে রেসলুল্লাহ সাল্লাহ ইসলামের সাহাবিরা ফরাজ এবং সুনাদ সালাদগুলো আদায় করতেন সুন সালাদগুলোকে গুরুত্ব দিতেন এই কারণেই একজন আদর্শ মুসলিম ব্যক্তি সুন সালাদ তিনি আদায় করবেন এবং সুন সালাত আদায়ের ক্ষেত্রে তিনি গুরুত্ব দেবেন প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে নফল ও সুনন্যাতের মাধ্যমে আল্লাহ রাবুল আলমিনের নৈকট্য লাভ করা যায় বান্দা সত্যিকারভাবে আল্লাহ রবুল আলমিন নৈকট্য লাভ করার জন্য সুনিয়াত সলাদগুলো জন্য সহায়ক দ্বিতীয় যে পয়েন্টটি সেটি হলো এই একজন আদর্শ মুসলিম এটিও জানবেন যে নফল ইবাদতের মাধ্যমে বান্দা যখন আল্লাহ রব্বুল নৈকট্য লাভ করবে এর মাধ্যমে আল্লাহ রবুল তাকে ভালোবাসবেন এবং আল্লাহ রব্বুল আলমিন ভালোবাসা সে লাভ করতে পারবে এই বিষয়টি গত পর্বে আমরা আলোচনা করেছি সুল্লাহ আসমীর একটি গুরুত্বপূর্ণ হাদিস দিয়ে হাদিসে কচ্ছি যে এর মধ্যে রসল আল্লাহ সাল্লা ইসলাম বলে দিয়েছেন বান্দা নফল ইবাদতের মাধ্যমে আমার নৈকটা লাভ করতে থাকবে হাত তা আমি বান্দাকে ভালোবাসা পড়ছন্দ তাই বান্দা আল্লাহ রাবুল্লাহ ভালোবাসা লাভ করতে পারবে নফল ইবাদতের মাধ্যমে আজকের আলোচনার যে পয়েন্টটি সেটি হলো এই একজন আদর্শ মুসলিম ব্যক্তি নফল ইবাদতের প্রতি গুরুত্ব দেবেন এই জন্য যে তিনি জানেন যে নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর ভালোবাসা লাভ করা যাবে এবং আল্লাহর ভালোবাসার পাশাপাশি একজন আদর্শ মুসলিম ব্যক্তি পৃথিবীবাসীর ভালোবাসা এবং মানুষের ভালোবাসা লাভ করতে পারবে রসুল আল্লাহ সাল্লাসলাম এই বিষয়টি হাদিসের মধ্যে বলেছেন ইহাদিস ইমাম মুসলিম রাহমতুল্লাহ তা শহীদ বর্ণনা করেছেন আবু হরার থেকে বর্ণিত তিনি বলেন রাসুলুল্লাহি সাল্লাহ সাল্লাম রাসুল্লাহামের সাদ করেছেন আবদানিল আল্লাহবুল আমিন যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন জিবরিল আমিন আলিহি সালামকে ডাকেন তারপর বলেন যে আমিবাসি সুতরাং তুমি তাকে ভালোবাসো তিনি বলেন তারপর আল্লাহর নির্দেশ পেয়ে জিবরুল আমিন তাকে ভালোবাসে তারপর জিবল আমিন আসমান এই ঘোষণা দিয়ে দেয়ুল বলে আল্লাহর উমুককে ভালোবাসে সুতরাং তোমরাও তাকে ভালোবাসো সমস্ত লিখে দেয়া হয় তখন পৃথিবীবাসীও তাকে গ্রহণ করে এবং পৃথিবীবাসীর ভালোবাসাও সে লাভ করতে পারে ইসলাম বলেন যখন কোনো বান্দাকে অপছন্দ করেন ঘৃণা করেন জিবরিলকে ডাকেন ফায়াকুল বলেন ইনুবুফ যে আমি অমুককে অপছন্দ করি সুতরাং তুমিও তাকে অপছন্দ করো হো জিবরিল জিবরিল আমিনাম তাকে অপছন্দ করেন সুম্মা সুমাদ তারপর আসমানবাসীর কাছে এই কথা ঘোষণা দেওয়া হয় আহ্বান করা হয় ইন্বগদ আল্লাহ রব্বুল আলমিন অমুককে অপছন্দ করে হু তোমরাও তাকে অপছন্দ করো আহ তখন আসমানের যারা অধিবাসী আছে আল্লাহ রাবুল আলমিন ফেরেস্তা যারা আছেন তারা সবাই তাকে অপছন্দ করে ফিল আরদে তারপর পৃথিবীতে তার জন্য বিদ্বেষ অপছন্দ এবং ঘৃণা লিখে দেওয়া হয় তখন পৃথিবীবাসী তাকে ঘৃণা করে সুপ্রিয় দর্শক ভাই বোনেরা হাদিসটি আমরা আপনাদের সামনে পেশ করলাম আমার মনে হচ্ছে হাদিসের বক্তব্য আপনাদের কাছে স্পষ্ট হয়ে গিয়েছে বান্দা আল্লাহ রবুল আলমিনের কাছে ভালোবাসা যদি লাভ করতে হয় তাহলে বান্দা নফল ইবাদের মাধ্যমে নফল সলাত এবং সুনাদ সালাদগুলোর মাধ্যমে বেশি বেশি করে আল্লাহ রবুল আলমিন ভালোবাসা লাভ করবে আর আল্লাহর ভালোবাসার মাধ্যমেই বান্দা গোটা পৃথিবীবাসীর কাছে ভালোবাসা লাভ করতে পারবে গোটা পৃথিবীবাসী তাকে ভালোবাসবে যেহেতু আল্লাহ রাবুল আলমিনের ভালোবাসার পরেই আল্লাহ সুবাহনুয় তালা এই কথা ঘোষণা করেন দেন ডিক্লার করে দেন যে আমি অমুককে ভালোবাসি সুতরাং তোমরাও ভালোবাসো তখন আসমানের অধিবাসী যারা আছে তারাও তাকে ভালোবাসে এরপর পৃথিবীবাসীকে জানিয়ে দেওয়া হয় এবং পৃথিবীতে ইউদাউল আহুল কাবুল তার জন্য গ্রহণযোগ্যতা আল্লাহ রাবুল আলমিন অ্যাকসেপ্টেন্স তার জন্য রেখে দেন পৃথিবীতে তখন মানুষ তাকে গ্রহণ করে এবং তার প্রতি মানুষের আকর্ষণ তৈরি হয় অনুরাগ তৈরি হয় মানুষ তাকে ভালোবাসে তাই কোনান্ধা নফল ইবাদতের মাধ্যমে এই ফায়দাটুকু লাভ করতে পারবে এই একজন আদর্শ মুসলিম ব্যক্তি সেটা উপলব্ধি করবে নফল ইবাদত নফল সালাদগুলো সে আদায় করবে এই জন্য আদায় করবে যেহেতু এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামীর ভালোবাসা নিহিত আছে এর মধ্যে আসমানবাসীর ভালোবাসা নিহিত রয়েছে এর মধ্যে দুনিয়াবাসীর ভালোবাসা নিহিত রয়েছে এই গুরুত্বটুকু সে উপলব্ধি করতে পারবে সুপ্রিয় দর্শক ভাই বোনেরা এরপরে যে পয়েন্টটি আমরা আলোচনা করবো সেটি হচ্ছে একজন সত্যিকার মুসলিম ব্যক্তি আদর্শ মুসলিম ব্যক্তি তিনি আল্লাহ রব্বুর আলামিনের একজন কৃতজ্ঞ অত্যন্ত অনুভূতবান্ধা নিজেকে প্রমাণ করতে চেষ্টা করবে এবং এটি তার দায়িত্ব হবে আর এই কাজটুকু তিনি করতে পারবেন নফল ইবাদত পালনের মাধ্যমে তাই নফল ইবাদতের মধ্যে আল্লাহ রাবুল আলমিনের প্রকৃত সক্রিয়া নিহিত আছে নফল সলাতের মধ্যে সুনাদ সালাতের মধ্যে আল্লাহ রাবুল আলমিনের প্রকৃত সক্রিয়া কৃতজ্ঞতা নিহিত আছে একজন আদর্শ মুসলিম ব্যক্তি সেটা উপলব্ধি করবে এবং রসুল উল্লাহ সাল্লাহ আলী ইসলামের হাদিস এই সাক্ষ্যই দিচ্ছে আমরা জানি রসুল্লাহ রাত্র জেগে সালাত এমনকি রসুলেরত রসুল্লাহাম এভাবে একদিন রসুল্লাহামকে জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আপনি কেন এমনটি করছেন আল্লাহ রবাহন সুবাহ আপনার সবকিছু ক্ষমা করে দিয়েছেন আপনি কেন এমনটি করছেন কেন এত কষ্ট করছেন যে আপনার পা ফুলে যাচ্ছে আপনি রাত্র জেগে দাঁড়িয়ে অনেকক্ষণ দীর্ঘক্ষন পর্যন্ত নফল সালা তাই করছেন এই প্রশ্নের উত্তরে আয়সা রাজি আল্লাহাকে রসুল্লাহাম জানিয়ে দেন সাল্লাম এভাবে উত্তর দেন হব না আডুরা আল্লাহর কৃতজ্ঞ বান্ধা আল্লাহ রবুল আলমিনের কৃতজ্ঞতার বহি প্রকাশ করতে গিয়ে রসুল্লাহ সাল্লা এই রাতের সলাতের প্রতি এত গুরুত্ব দিয়েছেন যে রসুল্লাহ সাল্লাম আলী সাল্লাম দীর্ঘ সময় দাঁড়িয়ে রাতের সলাত আদায় করতেন এমনকি তার পাঁ দুটি ফুলে যেত তাই একজন আদর্শ মুসলিম ব্যক্তি উপলব্ধি করবে আল্লাহ রাবুল্লা আলমিনের প্রকৃত সুক্রিয়া এখানে নিহিত আছে নফল এবং সুনাদ সলাদগুলো যখন আদায় করবে এর মধ্যেই মূলত আল্লা সুবাহ তালার প্রকৃত সুক্রিয়া নিহিত আছে আল্লাহ রাবুল্লা আলমিনের পক্ষ থেকে আমরা তৌফিক লাভ করলাম সুযোগ লাভ করলাম ফরজ সলাদগুলো আদায় করার জন্য তাই ফরজ সলাদগুলো আদায় করলাম কিন্তু সুননাদ সালাদগুলো গুরুত্ব দিলাম না নফল সালাদগুলোর গুরুত্ব দিলাম না ব্যাপারটি এমন নয় বরং সুননাত এবং নফল সালাদগুলো যখন একজন আদর্শ মুসলিম ব্যক্তি গুরুত্ব দিয়ে আদায় করবেন তিনি সেটা উপলব্ধি করবেন যে এর মধ্যেই মূলত আল্লাহ সুমাহ তালাহের প্রকৃত সুক্রিয়া নিহিত আছে যে কথা কথাটা সুলাল সাল্লা উল্লিউসাল্লাম এই হাদিসের মধ্যে আমাদের সামনে তুলে ধরেছেন এই হাদিসটি ইমাম বখারি এবং মুসলিম রহমতুল্লাহ আল্লাহিমা এই দুইজন তাদের সহিতে বর্ণনা করেছেন সুপ্রিয় দর্শক ভাই বোনেরা এর মাধ্যমে আমরা জানতে পারলাম যেটি সেটি হচ্ছে এই জাল্লাহ রব্বুল আলমিন শকর গুজার বান্দা যদি হতে হয় তাহলে আমাদেরকে শুধু ফরজের উপর নির্ভর করলে চলবে না শুধু আল্লাহ রাবুল আলমিন যে নির্দেশগুলো দিয়েছেন সেই নির্দেশগুলো পালন করলাম আর এরপর আমরা আল্লাহ রবুল আলমীর কাছে ফরিয়াদ করবো যে আল্লাহ আমরা তো তোমার জন্য অনেক কিছু করলাম সুতরাং আমাদের জন্য আপনি কিছু করুন বরং আল্লাহ রব্বুল আলমিন এর শুকুর গুজারবন্দা হতে হলে ফরজ সালাদগুলো আদায় করার পাশাপাশি একজন আদর্শ মুসলিম ব্যক্তি নিয়মিত সুনাদ সালাদগুলো এবং নফল সালাদগুলো তিনি আদায় করবেন এটাই হচ্ছে মূলত এক আদর্শ মুসলিমের প্রতি এই দাবি ইসলামের সত্যিকার দাবি সুপ্রিয় দর্শক এরপরে আমরা যে পয়েন্টটি আলোচনা করব। সেটি হচ্ছে একজন আদর্শ মুসলিম ব্যক্তি নফল সালাদগুলোর মাধ্যমে আল্লাহ রাবুল আলমিনের সন্তুষ্টি লাভ করার মাধ্যমে আল্লাহর আবুল্লাহামিন ভালোবাসা লাভ করার মাধ্যমে আরও কিছু ফুজিলত আরও কিছু ফায়দা লাভ করতে পারবে সে ফায়দা হচ্ছে এই নফল স্যালাদগুলো বান্ধার ফরজের জন্য পরিপূরক হবে সুপ্রিয় দর্শক সময় হলো বিরতির বিরতিতে যাচ্ছি একটু পরেই ফিরে আসছি ইনশাল্লাহতাল আমাদের সাথেই থাকবেন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 আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে রাসুল্লাহ সাল আলি ওয়াশাল্লামের সুন্নাতে উদ্ভাসিত পত পদ্ধতি জানতে তাই দেখুন ইস বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শাহ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 প্রিয় দর্শক ফিরে এলাম বিরতি থেকে আমরা আলোচনা করতেছিলাম একজন আদর্শ মুসলিম ব্যক্তি নফল সালাদগুলোর মাধ্যমে তার ফরজ সালাদগুলোর মধ্যে যদি কোনো ত্রুটি বিচ্ছুতি থেকে যায় আল্লাহ রাবুল আলমিন ওই আদর্শ মুসলিম ব্যক্তির জন্য নফল সালাদগুলো ফরজের জন্য পরিপূর্ণতা দানকারী হবে বা পরিপূরক হবে এটা আমাদেরকে বুঝতে হবে আদর্শ মুসলিম ব্যক্তি এটা উপলব্ধি করবেন রসুল উল্লাহ সাল্লাউুল ইসলাম হাদিসের মধ্যে এই বিষয়টি উল্লেখ করেছেন রসুল্লাহামের স্বাদ করেন এই হাদিসটি ইমাম আবুদাউদ্দুর রহমতুল্লা আলাই বর্ণনা করেছেন তার সুনানের মধ্যে হাদিস নম্বর আটশো চৌষট্টি রসুল উল্লাহামের সাত করেন রসুল্লাহ সাদ করেন যে কিয়ামতুদ্দিন সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলমিন মানুষদের যেই হিসাব নেবেন তাদের আমল থেকে তাদের আমলের ব্যাপারে যেই হিসাব সর্বপ্রথম নেওয়া হবে সেটি হচ্ছে তাদের সলাাতের হিসাব নেওয়া হবে তাই আমলের দিক থেকে সলাতের গুরুত্ব কত বেশি এই হাদিসের মাধ্যমে আমাদের কাছে এটাও স্পষ্ট হয়ে যাচ্ছে যে রাসুল্লাহ সাল্লা ইসলাম বলছেন হেয়ামত উদ্দিন বান্দাদের যখন আল্লাহ হাব্বুল আলমিন হিসাব নেবেন সর্বপ্রথম তাদের আমল থেকে সলাতের হিসাব নেওয়া হবে কাল তিনি বলেন আজ আল্লাহ হাব্বুল আলমিন বলবেন লিম্যালে এ ক্যাতে তার ফেরেস্তাদেরকে লক্ষ্য করে তার সলা পরি ত্রুটি বিচ্ছুতি আছে কিছু কমতি আছে পুরাটাই আদায় করেছে না ঘাটতি করেছে কমতি করেছে যদি তার সলাটটা পরিপূর্ণ করেছে সবটাই আদায় করে তাহলে তার জন্য সেটা পরিপূর্ণ লিখে দেওয়া হবে আর যদি এই সলা থেকে কিছু কম করে কিছু বিচ্ছুতি করে কিছু কমিয়ে দেয় কালান বলবেন তাদেরকে নির্দেশ দিবেন তোমরা দেখো হাল আবদি মিনতে আমার বান্দার কি কোনো নফল আছে আমার বান্ধার কি কোনো অতিরিক্ত নামাজ আছে আমার বান্ধার কি কোনো সুন্নত সালাদ আছে হেল আমার বান্দার কি কোনো নফল অতিরিক্ত আছে যদি কোনো নফল থাকে পরিপূর্ণ করে দাও তার নফল নামাজ থেকে মফল নামাজকে ফরজ নামাজের গ্রেড আসা হবে মর্যাদায় নেওয়া হবে এবং আল্লাহ নফল এবং সুনত সলা মাধ্যমে বান্দার ফরজকে পরিপূর্ণতা দান করবেন এহাদিসের শেষে রসুল্লাহ বলেন সমস্ত ফরজ নামাজের ক্ষেত্রে এইভাবে করা হবে শুধু সালাতের ক্ষেত্রে নয় সিয়ামের ক্ষেত্রে হবে অনুরূপভাবে অন্যান্য যত ফরজ ইবাদত আছে সমস্ত ফরজ ইবাদতের ক্ষেত্রে যদি কোনো কারণে বান্দার ফরজ ইবাদতের মধ্যে ঘাটতি হয়ে যায় যদি কোনো কারণে বান্দার ফরজ ইবাদ মধ্যে কমতি হয়ে যায় ইবাদতের মধ্যে ত্রুটি বিচ্ছুত হয়ে যায় আল্লাহ আব্দুল আলমিন বান্দার নফল অতিরিক্ত যে ইবাদত আছে সেই ইবাদত থেকে এর পরিপূর্ণতা দান করবেন রসুল্লাহ সাল্লাহাম এটি হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছে সুপ্রিয় দর্শক বায়ুবনের তাহলে আমরা বুঝতে পেরেছি যে নফল ইবাদতের গুরুত্ব শুধুমাত্র আল্লাহ আব্দুল আলমিনের ভালোবাসার মধ্যেই সীমাবদ্ধ নয় অথবা দুনিয়াবাসী ভালোবাসা লাভের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং এটি বান্দার আমলকে সমৃদ্ধ করবে হিয়ামত দিন বান্দার জন্য সবচেয়ে উপকারী বিষয় হবে যদি কোনো কারণে বান্দার ফরজ ইবাদতের মধ্যে কোনো ঘাটতি থেকে যায় কোনো কমতি থেকে যায় কেয়ামতের দিন মহান আল্লাহ রব্বুল আলমিন তার ওই নফল ইবাদত থেকে নফল সালাত থেকে অথবা সন্ন্যত সালাদ থেকে আল্লাহ রব্বুল আলমিন সেটাকে পরিপূর্ণ করে দেবেন সেটা বান্দার জন্য পরিপূর্ণ করা হবে তাই আমরা একজন আদর্শ মুসলিম ব্যক্তি এটা উপলব্ধি করতে হবে যে আল্লাহ সুবাহন তালা কেয়ামতের দিন তাকে এই সুযোগটুকু দেবেন এবং এই সুযোগটুকু সে লাভ করতে পারবে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নফল ইবাদতগুলোর মধ্যে সবচেয়ে বেশি যে ইবাদতকে রসুলুল্লাহ সাল্লা ইসলাম গুরুত্ব দিয়েছেন যেহেতু আমরা বলেছি সুন্না সালাতগুলো এবং নফল সালাতগুলো আদায় করবে বেশি বেশি করে নফল ইবাদতের মধ্যে রসুল্লাহ সাল্লা সাল্লাম সবচেয়ে বেশি যে সালাদকে গুরুত্ব দিয়েছেন সেটি হচ্ছে রাতের নামাজ তাই একজন আদর্শ মুসলিম ব্যক্তি রাতের সালাতের প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করবে অন্য সলাৎ সুন্নাথ যেগুলো আছে নফল যেগুলো আছে সেগুলো তো গুরুত্ব দেবেই সেগুলো তো আদা করবেই তবে আদর্শ মুসলিম ব্যক্তি রাতের সরাতের প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করবে যেহেতু রাতের সরাাতের ব্যাপারে রসুল্লাহ সুল্লাহসাল্লাম অনেক বেশি গুরুত্ব দিয়েছেন রসুল উল্লাহ সাল্লা সাল্লাম সাদ করেছেন ইমাম নাসাই রহমতুল্লাহ সোনালকুবরার মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন রসুল্লাহ সাদ আল আফদালসালাত আদালফরঈদে সলাাতুল্লাহ পরজ সরাতের পরে সবচেয়ে শ্রেষ্ঠ সরাত হচ্ছে লাই রাতের নামাজ রসুল উল্লা সাল্লাহ ইসলাম বিষয়টি আমাদের জানিয়ে দিয়েছে তাই সুনিয়াত নামাজগুলোকে যদি আমরা একসাথ করি নফল সলাতগুলোকে একসাথ করি তাহলে আমরা দেখতে পাবো রসুলুল্লাহ সাল্লাহ ইসলাম ফরজের পরে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন রাতের সলাতের জন্য একজন আদর্শ মুসলিম ব্যক্তি রাতের সলাাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন। প্রসঙ্গত একটি বিষয় আপনাদের বলে দিতে চাই রাতের সলাত বলতে আমরা কি বুঝাচ্ছি রাতের সলাত বলতে এক কথায় আমরা বুঝাচ্ছি তাহাজ্যুদের সলাদ রাতের সলাত বলতে আমরা বুঝাচ্ছি রাত্র জেগে যেই সলাৎ আদায় করা হয় তাকে ঘুম থেকে জেগে রাতে যেই সলাদ আদায় করা থাকে সেটাকে বুঝাচ্ছি রাতের সলাদ বলতে আমরা বুঝাচ্ছি মূলত কিয়ামুল্লাইল যেটাকে বলা হয়েছে অর্থাৎ রাত্র ঘুম থেকে জাগার পরে কোনো বান্দা আল্লাহ রবুল্লা আলমের সন্তুষ্টির জন্য যেই নফল সলাত আদায় করা থাকে সেই সলাদকে আমরা বুঝিয়েছি রসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম এই সলাদ আদায় করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন সলাত উল্লাই মেসনা মেসনা আবু সঈদ খুদ্রি রাজি আল্লাহিত মোস্তাদ আহমদের হাদিসের মধ্যে করেন সলাতুল্লাইলি মেসনা মেসনা রাতের সলাৎ দুরাকাত দুরাকাত করে আদায় করবে তাই একজন বান্দা রাত্র জেগে ঘুম থেকে জাগ্রত হওয়ার পর সুন্দরভাবে উঁচু করে দুরাকাত দুরাকাত করে যে সলাৎ আদায় করবে রাতের নামাজ বলতে আমরা সেটাকে বোঝাচ্ছি আরেকটি হাদিস এটি ইমাম তির মিজির রহমতুল্লাহ তারা সুনানের মধ্যে বর্ণনা করেছেন শেখ নাসুদ্দিন আলমানী রহমতুল্লাহ সহিউল জামের মধ্যে হাদিসটাকে সহি বলেছেন এবং সুনানের মধ্যেও শেখ নাসুদ্দিন আলমানী রহমতুল্লাহ হাদিসটাকে সহি বলেছেন আব্দুল্লাহ ইবাম যদি আল্লাহ তালা নুমন্না করেন তিনি বলেন রসুল্লাহি সাল্লাহ সাল্লাম রসুল্লাহ ইসলামের সাদ করেছেন ইয়া ইউহান্যাস হে লোকসকল গোটা মানব গোষ্ঠীকে লক্ষ্য করে রসুল্লাহ সাল্লা ইসলামের নির্দেশ দিচ্ছেন যদিও নির্দেশ হচ্ছে মূলত একমাত্র ইমানদার ব্যক্তিদের জন্য যেহেতু ইমানদার ব্যক্তিরাই এর মাধ্যমে সবচেয়ে বেশি উপকৃত হবে ইয়া ইউহান্যাস হে লোকসকল আফসুল সালাম তোমরা সালামকে প্রসার করো সালামকে তোমাদের মধ্যে বৃদ্ধি করো সালামকে প্রসার করু দুঃখজনক বিষয় হচ্ছে আমরা আজকে মনে হয় যেন সালাম দিতেই জানি না দেখা হলে আমরা কেন যেন কাছু মুচু করি কেন যেন চেহারাকে একটু বিমর্ষ একটু বিকৃত একটু অন্যদিকে এদিক সেদিক ফিরিয়ে নিয়ে যাই মনে হয় যেন লোকটাকে চেনা চেনা মনে হয় তো বুঝোনো কেন এর কারণ এর কারণ একটাই সেটি হচ্ছে যে আমরা আসলে এই সালামের মাধ্যমে নিজেদেরকে একজন আরেকজনকে রিসিভ করতে পারি না এক মুসলিম ভাই আরেক মুসলিম ভাইয়ের এই হকটুকু আদায় যদি না করি তাহলে সত্যিকার অর্থে আমরা মুসলিম বাই হিসেবে অন্য ভাইয়ের যে হক আমার উপর আছে সেই হকটুকু আদায় করলাম না রসরুল্লাহ আফসু সালাম তোমরা সালামকে প্রসার করো ওয়াথহমুত্তাহান এবং লোক থেকে খাবার দাও খাবারের ব্যবস্থা করো এটাও আজকে খুব বিরল বিষয় খুব কম রয়েছে যে লোকদেরকে দাওয়াত দিয়ে খাওয়ানো হয়ে থাকে মানুষের মধ্যে এই প্রবণতা কমে যাচ্ছে মেহমানদারি করা কাউ কাউকে আপ্যায়ন করা ইত্যাদি বিষয়টি একেবারেই হারিয়ে যাচ্ছে বলছেন আত্ম আম তোমরা লোকদেরকে খাওয়াও খাবারের ব্যবস্থা করোসাল্লু বিল্লা সুনিয়াম এটি হচ্ছে আমাদের দলিল ওয়াসাল্ল বি এবং রাতের বেলায় সলাদ আদায় করো রাতের নামাজ আদায় করো ওয়ান্না সুনিয়াম যখন মানুষগুলো ঘুমিয়ে থাকবে মানুষ যখন ঘুমের ঘুরে আচ্ছন্ন অবস্থায় অচেতন অবস্থায় থাকবে তখন তুমি জাগ্রত হয়ে তোমার রব আল্লাহ রবুল আলমিনীর সন্তুষ্টির জন্য সলাহ তাদের করবে রেসুল্লাহম বলেন যদি এই কাজগুলো করতে পারো তা দখল জেন্নে সালাম তাহলে তোমরা সালামের সাথে শান্তির সাথে নিরাপত্তার সাথে আল্লাহ রবুল আলমিনের জান্নাতে প্রবেশ করতে পারবে জান্নাত লাভ করতে পারবে এই কাজগুলো খুব কম কাজ কম হলেও কিন্তু রেসলুল্লাহ সাল্লাহমে এই কাজের গুরুত্ব বলে দিয়েছেন ভাবে যে শান্তির সাথে সালামের সাথে নিরাপত্তার সাথে যদি কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে চায় তাহলে সেই ব্যক্তি এই কাজগুলো করবে আর একটি হচ্ছে রাতের নামাজ আদায় করবে রাতের নামাজের গুরুত্ব দেবে সুপ্রিয় দর্শক বায়ু বোনেরা এরপরে যে বিষয়টি সেটি হচ্ছে এই রাতের সলাদকে মূলত একটি নিয়মিত অভ্যাসে করতে হবে যেহেতু হাবুল আহমাল সম্পর্কে রসুল আল্লাহ যখন প্রশ্ন করা হল যে আল্লাহ হাব্বুল কাছে কোন কাজটি সবচেয়ে বেশি কোন কাজটাকে আল্লাহ সুম তারা সবচেয়ে বেশি পছন্দ করেন রসুল্লাহ সাল্লাহাদিসের মধ্যে বলেছেন আল্লাহ হবুল আলমের কাছে ওই আমলটি সবচেয়ে বেশি প্রিয় যে আমলটি কোনো বান্ধা নিয়মিত করে থাকে কন্টিনিউ করে থাকে যদিও সেটা কম হয় তাই কোনো আমল যদি আমরা করি সে আমলটা যদি কমও হয় তাহলে নিয়মিত যদি করি তাহলে আল্লাহ হবুল আলমের কাছে সে প্রিয় হবে তাই কোন বান্ধা যদি রাতের সালাত আদায় করে থাকে সেটাকে কন্টিনিউ করার জন্য চেষ্টা করবে যেই নকল ইবাদত করবে সেই কাজটুকুকে কন্টিনিউ করার জন্য চেষ্টা করবে একদিন করলো একদিন জেগে রাতের সলাত আদায় করলো আর বছরে কোনো দিন জাগল না এমনটি হবে না বিশেষ করে আমরা দেখতে পাই যে যে এক রাত নির্দিষ্ট করে নিয়ে আমরা সেই রাত কেউ একশোটা কাজ চলা তদায় করি কেউ এক হাজার রা কাজ চলা তদায় করি কেউ সারা রাত নফল নামাজ আদায় করে থাকি কিন্তু এরপরে পুরা বছরের মধ্যে আর নফল সলাতে কোনো খোঁজখবর নেই আর নফল সলাত আদায় করি না আমরা মনে করি যে হয়তো ওই রাতের সলাতেই আমার গোটা জীবনের সালাতের জন্য যথেষ্ট হয়ে গিয়েছে আসলে তার ওই রাতের সলাদ আপনার গোটা জীবনের সলাতের জন্য যথেষ্ট হয় নাই এটি একটা বড় বিভ্রান্তি এবং আপনি ওই সলাটুকু মূলত যেটি করেছেন যেই পদ্ধতিতে করেছেন সেই পদ্ধতি রসুল উল্লাহ সাল্লা পদ্ধতি না হওয়ার কারণে সেই পদ্ধতির সূন্য্যা অনুযায়ী সমর্থিত না হওয়ার কারণে বরং আপনার সেই কাজটি গ্রহণযোগ্য তো হয়নি সেই কাজটি বরং বেদাত হয়েছে আল্লাহ রবুল আলমিনের কাছে অথবা আল্লাহ রসুলের কাছে এর কোনো মর্যাদা নেই এটা প্রত্যাখ্যাত কাজ হয়েছে এই জন্য সেক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকতে হবে যে প্রত্যেকটি কাজ যাতে আমরা সত্যিকারভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য করতে পারি উল্লাহ সালের পদ্ধতিতে করতে পারি সেটি খেয়াল রাখতে হবে তাই নফল সলাতের মধ্যে রাতের সলাতকে নিয়মিত করার জন্য আমরা চেষ্টা করব। সুপ্রিয় দর্শক আজকে আর সময় নেই এখনই আমাদেরকে বিদায় নিতে হচ্ছে তাই আগামী প্রোগ্রামে আপনাদেরকে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে প্রোগ্রাম এখানে শেষ করছি ওয়েরো দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিবরাক Ah. আপনার থাকবে সুরক্ষিত এবং পবিত্র বিশ সাথে থাকুন আপনার জাকাত দানের অর্থ পাঠাতে পারেন পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার শূন্য এক এক তিন দুই তিন ওয়াই ডি তিন শর্ট কোড সোয়েব বিআইসি কোড বাইশ টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন মানবতার সমাধান আল্লাহু اكبر আল্লাহু اكبر আল কুরআন کریم হেদায়েতের মূল সমভার আল मौलिक नीतिमाल जार्धम बोझा सहज हो जाए ইসলামের বুনিয়াদী শিক্ষা ও তার অসাধারণ উদাহরণ কাল রাত দশটায় আপন সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে বিস টিভি